ইমরান ইবনু হুসাইন রাদিল্লাহ হতে বর্ণিত তিনি অর্শরোগী ছিলেন তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বসে সালাদ আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম তিনি বললেন যে ব্যক্তি দাঁড়িয়ে সালাদ আদায় করলো সে উত্তম আর যে ব্যক্তি বসে সালাদ আদায় করলো তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক স্বভাব আর যে শুয়ে সালাত আদায় করলো তার জন্য বসে সালাদ আদায়কারীর অর্ধেক স্বভাব